أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا مائن پروم دايا لوا الله الرحيم جا خن قیام دخوتي بے لئيس لواقعتها كاذبة یار شنگتن عشقار قرابر كهو تھا كي بنا خافضت الرافع یا کہا کو قرابر نيج کہا کو إذا رجّة الأرض رجّا جَكَنَ پْرَبَلْ كَمْبَنَيَا پْرَكَمْبِتُ هَي بِي پْرِتِبِي وَبُسَّتِ الْجِبَالُ بَسَّا إِبَنْ پَرْبَتْ مَلَا چُلْنُو بِچُنُّ هَي يَا پُرِبِي فَكَانَتْ هَبَاءً مُنْبَثَا فَلِوهَا پَرْجَ بَسِتُ هَي بِي اُتْكِبْتَ تُلِي کَنَائِ وَكُنْتُمْ আশাবুল মাই মানা তিমা আশাবুল ডান দিকের দল কত ভাগ্যবান ডান দিকের দল আশাবুল মশাম এবং বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল অনুক আর অগ্রবর্তী গণিত অগ্রবর্তী ওরা এই নৈকত্য প্রাপ্ত বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে আর সন্ন খচিত আসনে দিয়া বসিবে পরস্পর মুখোমুখি হইয়া তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা পান পাত্র পূজা ও প্রশ্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা লইয়া সদা সেই পানে তাহাদের শির পীড়া হইবে না তাহারা জ্ঞান হারাও হইবে না এবং তাহাদের পছন্দ মতো ফল আর তাহাদের স্পৃত পাখির গোস্ত লইয়া আর তাহাদের জন্য থাকি বা আয়তোচনা হুল সুরক্ষিত মুক্তা সদৃশ তাদের কর্মের পুরস্কার স্বরূপ সেখানে তাহারা শুনি বি কোনো অসার অথবা পাপ বাক্য সালাম সাল সালাম আর সালাম বাণী আর ডান দল কত ভাগ্যবান রামদিকের দল তাহারা থাকিবে এমন উদ্যানে সেখানে আছে কণ্ঠকহীন কুলো বৃক্ষ কাঁদি ভরা কদলী বৃক্ষ সম্প্রসারিত ছায়া মসকু সদা প্রবহমান পানি। ও প্রচুর ফল মূল যাহা সেই হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না আর সমুচ্ আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে করিয়াছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কার ডান দিকের লোকদের জন্য তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্যে হইতে মিনালীন এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্যে হইতে আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল উহেরা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে কৃষ্ণ বর্ণ ধুম্রের ছায় ঝাড় শীতল নয় আরাম দায়ক নয় ইতিপূর্বেগ্ন ছিল এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘরে তোর পা বলিত মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা আমাদের পূর্বপুরুষ গণ বল অবশ্যই পূর্ববর্তী গণ ও পরবর্তীগণ সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে হে বিভ্রান্ত অস্বীকারীরা তোমরা অবশ্যই আহার করিবে জাকুম বৃক্ষ হইতে হাল মোতো এবং উহা দ্বারা তোমরা উদর করিবে। করিবেল হমীম পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি আর পান করিবে তৃষ্ণার তো আমি আপ্যায়ন তো আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না তুমি তোমরা কি ভাবিয়া দেখিয়াছো তোমাদের বীর্যপাত সম্বন্ধে তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি নকিন আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই আল অনুবীনা तुम्हारे स्थले तुम्हारे सदृश आनयन करवगत होयाच प्रथम सृष्टिर सम्बन्धे तब तुम्हारा अनुधापन करो ना क्यों तुम्हरा जो बीज बपन करो से सम्पर्के चिंता कर তোমরা কি উহাকে অঙ্কুর করো না আমি অঙ্কুর করি আমি ইচ্ছা করি লিয়াকে খড়কুটায় পরিণত করিতে পারি তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি শর আমরা ঋতু হইয়া পড়িয়াছি তোমরা যে পানি পান করো তাহার সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো না আমি উহা বর্ষণ করি আমি ইচ্ছা করিলে উহ লবনাক্ত করিয়া দিতে পারি তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না তোর তোমরা যে অগ্নি প্রজ্বলিত কর তা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি তোমরা কি উহ বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি ইয়াকে করিয়াছি দর্শন এবং মরুচারদের প্রয়োজনীয় বস্তু কালী সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো بَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ عَمي শপথ করিতেছি নক্ষত্র রাজি রাস্তা চলে وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ অবশ্যই এক মহা শপথ যদি তোমরা জানতে إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ নিশ্চয়ই সম্মানিত কুরআন فِي كِتَابٍ مَّكْنُونٍ جهাত الشروق কিতাবে যাহা পুত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না জগৎ সময়ের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে وتجعلون رزقكم انكم تكذبون يبومتمرا مثروبتي تمہদের উপজীব্য করিয়া লইয়াছো فلولا اذا بلغت الحرقوم परंतु কেন নয় প্রাণ যখন কণ্ঠগত হয় وانتم حين اذ تنظرون يبوم তখন তোমরা তাকাইয়া থাকো ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর কিন্তু তোমরা দেখিতে পাও না তোমরা যদি কর্তৃত্বাধীন না হোক তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয় তবে তাহার জন্য আরাম উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান আর যদি সে দান দিকের একজন হয় তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি واما ان كان من المكذبين الضالين किंतु সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের উন্নতম হয় فان ظلم من حميم كبليه يصب عينو تشنو পানির দ্বারা وبصنيه جهنم وبنتهن جهنم ان هذا له حق اليقين. इत ध्रुव सत्य अतए तुम तुम्हार महान प्रतिपालक नाम पवित्रता और महिमा घोषणा करो